আগিয়ার মতো আবার আপনাদের সামনে ইসলামী আকিদের আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এ পর্ব যা থাকবে সেটা হচ্ছে রসুল আহকালামের পক্ষ থেকে আপনার তৌহিদের সংরক্ষণ কিভাবে হয়েছে এবং তিনি কিভাবে শিল্পের পথ বন্ধ করে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা প্রথমে কথা হচ্ছে আল্লাহ এমনিতেই রসুল আকরমের বর্ণা করেছেন যে তিনি তারা আল্লাহ করেন আল্লাহ হাজি আল্লাহর বলেন যে তোমাদের নিকটে এমন একটা সুর এসেছে যে তোমাদের নিকট এমন একজন তোমাদের মত থেকে যিনি তোমাদের কোন কষ্ট হলে তারই কষ্ট হয় এবং তিনি তোমাদের যত্নশীল এবং তিনি মোমেনদের ব্যাপারে খুবই দয়ালু রহমদিন এখানে আল্লাহ শাহরু রসুল আকরম সালামের বিশেষ গুণবর্ণা দিয়েছেন যে তিনি মোমেনদের প্রতি দয়ালু এবং তার এই দয়ার একটি অংশ হচ্ছে যে তিনি তার মতকে সিড়িখ থেকে সতর্ক করেছেন কারণ শিরিক হচ্ছে একটা মারাত্মক পাপ এবং তিনি এর পাশাপাশি তিনি যেই সমস্ত পদগুলা সিড়ি পর্যন্ত পৌঁছে দেয় সেগুলো তিনি বন্ধ করেছেন এবং সেগুলো বন্ধ করার অনেকগুলো ধারণা রয়েছে সেইগুলো আমরা আলোচনা করছি প্রথমত রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম তার কবরকে ঈদ ক্ষেত্র মামিলর মিলন মেলা বানাতে নিষেধ করেছেন রসুল আকরম কারণ এটা হচ্ছে মিলন মেলা বানিয়ে দিলে ধীরে ধীরে তার ইবাদত শুরু হবে আল্লাহকে বাদ দিয়ে এবং তারই পূজা শুরু হয়ে যাবে এই কারণে মিলন ক্ষেত্রে যেন না হয় সেটা নিষেধ করেছেন সেটা করতে রসুল আকরম সাল্লাম আবু হরিআ একটি হাদিসের মধ্যে বলেন আহ রসুল বলেন যে তোমরা তোমাদের কবর তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিও না এবং আমার কবরকে মিলন মেলা বানিয়ে নিও না এবং তোমরা আমার দূরত পাঠ করবে কারণ তোমাদের দূর গুলো আমার কাছে যে কোনো ভাবে যেখানে অবশ্যই মাসাল আছে যেগুলো আমরা ভালোভাবে খেয়াল করব। এক নম্বর হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল আকুম কবরকে ঈদ বানাতে মিলন মেলা বানাতে নিষেধ করেছেন যেখানে বিশেষ কবরকে ঈদ বানাতে মিলন মেলা বানাতে নিষেধ করেছেন যে এটা হচ্ছে ঈদের বৈশিষ্ট্য কারণ ঈদের ক্ষেত্র যেটা হয় সেটা বিশেষ একটা মানে ধরন নিয়ে এবং বিশেষভাবে মানুষের সমাগম নিয়ে সেটা হয়ে থাকে এবং এই যে ঈদ বানাতে নিষেধ করেছেন মিলন মেলা সেটার মানে হচ্ছে যে যেন মানুষ সেখানে গিয়ে সালাতা দায়ী না করে দোয়া না করে যেটা শিল্পীর একটি মাধ্যম বা বাহন যেটাকে বলা হয় যেরকম আপনার মুর্শ্রিকরা তাদের সময় সাময়িক ঈদ বা স্থানগত ঈদ মানে কোনো জায়গাকে ঈদের ক্ষেত্র বানানো এবং কোনো সময়কে ঈদের সময় বানানো যেরকম তারা এরকম করত সালাতা দায় দোয়া ইত্যাদি করতো যেরকম আপনার হিন্দুদের কোনো মিলন মেলার ক্ষেত্রে আপনার এরকম করা द्वित नम्बर रसुल हराम कारण रसुलर कबर हम दुनिया मध्य सर्वश्रेष्ठ कबर जो रसुलर कबरे निषिद्ध होता अन्बरे जाए कृत्य नम्बर कथा हे कोबर के बाद मजार के ঈদ এইভাবেই বানা যায় চতুর্থ নম্বর যেটা নিষেধ করা যায় হাদিসের মধ্যে যে কবরকে উদ্দেশ্য করে তার কবর রসুরের কবর হোক বা অন্যান্য কবর করা হোক কবর হোক না কেন সেটাকে উদ্দেশ্য করে সফর করা যাবে না কারণ সেটাকে উদ্দেশ্য করে সফর করা মানে হচ্ছে ঈদ বানিয়ে নেওয়া হ্যাঁ আপনার যেটা আপনার সিলেকের একটি বাহন পঞ্চম নম্বরে যেটা সেটা হচ্ছে রসুল আকরম সাহেব বলেছেন যে তোমাদের গড়গুলোকে কবর বানিয়ে নেওয়া অর্থাৎ তোমাদের ঘরগুলো যেন এমন না হয় যে সেখানে না। এবং সেখানে কবর সালাতের জায়গা হতে পারে না দোয়ার জায়গা হতে পারে না এবং এরকম যে কোনো এবাদতের জায়গা হতে পারে না এবং এখানে এটা কিন্তু আপনার সাদের কাজে প্রসিদ্ধ ছিল এই কারণে রসুল এইরকম বলেছেন যে তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিনা হম এবং তিনি এই কারণে আদেশ করেছেন যেন ঘরের মধ্যে এবাদত করা হয় এবং যেন আপনার কবরের কাছে গিয়ে যেন এবাদত না করা হয় যেটা উল্টুটা করা হচ্ছে ছয় নম্বরে যেটা সেটা হচ্ছে রসুল পালুসেন মসল্ল আলিফিনা সলাতুতাবি হাইদ কুন্তুম যে তোমরা আমার উপর দূরত পাঠ করো তোমরা যেখানেই থাকো না কেন সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে হ্যাঁ সুতরাং তোমাদের আর আমার কবরের কাছে আসতে হবে না কবরের কি ঈদ বানিয়ে নিতে হবে না দূরত পাঠ করার জন্যে হ্যাঁ এই এরকম ভাবে রসুল আকরামসালাম আরো আপনার সিরকের পদগুলো কিভাবে বন্ধ করছেন সেটা হচ্ছে রসুল আকরাম সব সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার কোবর কে আপনার মূর্তি বানিয়ে নেওয়া নেওয়া না হয় এবং ঈদ ক্ষেত্র বা মিলন মেলা যেন বানিয়ে নেওয়া হয় রসুল আহম এটাই দোয়া করেছিলেন আবহর আসম একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল আহমসম বলেন এবং আল্লাহুল আল্লাহ লো কবির সাহ দিক ওদেরকে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এরকম ভাবে রসুল আকরম তার জন্য সিদ্ধা করতে নিষেধ করেছেন রসুল আকরম নিষেধ করেছেন তার যে ইমানে কিছু লোককে দেখেছি যারা একে অপরকে সেজদা দেয় আফালাউদ্দুল আমরা কি আপনার জন্য সেজা দেব না তখন রসুল্লাহা আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজা দিতে আপনার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে অনুমতি দিতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য তেমনি ভাবে সুর আকরুল ইসলাম তার প্রশংসা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন হজরত আবদুল্লাহ আব্বাস রদি ই একটি হাদিসে এসেছে যে তিনি বলতে শুনেছেন যে আমি রসুল আকরমকে বলতে শুনেছি যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেরকম খ্রিস্টানরা ব্যাপারে বাড়াবাড়ি করেছে ঈসা ক্ষেত্রে আমি কেবলমাত্র আল্লাহর বন্দা সতানু তোমরা বলবে আল্লাহর বন্দাউ রসুল আমার পরিচয়ের ক্ষেত্রে রসুল আকরমের প্রশংসা তিন ধরনের হতে পারে একটা হচ্ছে শরীয় সম্মত প্রশংসা যেখানের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই যেরকম সাহাবেকরাম করেছিলেন হজরত হাসান মালিক হ্যাঁ এরা রসুল এখন প্রশংসা করতেন এরকম শরীয় সম্মত প্রশংসা এবং এটা করণীয় উচিত করণীয় যে রসই হারাম প্রশংসা যেখানে আমাদের পাওয়া যাবে যেটা সির্ক পর্যন্ত পৌঁছিয়ে দেবে তৃতীয় নম্বর হচ্ছে সির্কি প্রশংসা যেখানে আমাদের রসুল আক্রমশ আসলামকে সির্কের পর্যায়ে পৌঁছে দেওয়ার সমান্তরাল সেটা সরি তো বলতেছিলাম যে আপনার সিরকি পর্যায়ে পৌঁছে যাবে যেমন হাদিসের মধ্যে তিনি বলেছেন আমরা একবার রসুল আকরমসা ইসলামের কাছে বনু আমি এক প্রতিনিধি দলে আমরা বলছিলাম যে আপনি আমাদের নেতা তিনি বলছেন তখন আমরা আরেকটি বর্ণায় এসেছে তিনবার বলেছেন যে সৈয়দ আল্লাহ হতে পারেন এরকম এরকম ভাবে রসুল আকরম স্লাম তার অবস্থান থেকে উপরে উঠাতে নিষেধ করেছেন রসুল আকরম স্লাম বলেন হাদিসে যে একজন ব্যক্তি এসে বলেছিলেন হে মহাম্মদ ইয়া আপনাকে আমাদের তোমরা এরকম বলতে পারো তবে শতান যেন ঢোকানা দেয় আমি হচ্ছি আব্দুল্লাহ সন্তান আমি আল্লাহর বান্দা রসুল আমি চাচ্ছি না যে আমার অবস্থানের উপরে তোমরা আমাকে উঠাবে যে পর্যায়ে আমাকে আল্লাহ রেখেছেন তাইলে এখানে আমরা বলতে চেষ্টা করেছিলাম যে সু আক্রমণ যেন তাকে পূজা না দেয় সেটার পথ বন্ধ করে দিয়েছেন আল্লাহন আমাদেরকে বুঝার্থী